নাহমাদুহ অনুসাল্যে আলা রসুল হিল করিম আম প্রিয় ভাই বোনেরা নির্জন মুহূর্তে একাকি গুনায় লিপ্ত হওয়া গুনাগার ব্যক্তিদের জন্য এটা খুবই মজাদার বিষয়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 মানুষের সম্পদ আত্মসাত করেছি যেটা আমার উচিত হয়নি আমি নির্জন মুহূর্তে মোবাইল কম্পিউটারের সামনে বসে বসে অনেক পাপাচার করেছি এখন এই গুনার মাগিরতের জন্য আমি কি করতে পারি ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে প্রিয় ভাই সাধারণত তাও বা পূর্বের সকল গুণাহকে ক্ষমা করে দেয় তবে আমি এই ক্ষেত্রে আপনাকে ভিন্ন কিছু উপদেশ দিব আমার উপদেশ হচ্ছে আপনি আল্লাহ তালাকে ভিন্ন কিছু করে দেখান যেভাবে আপনি নির্জন মুহূর্তে আল্লাহর অবাধ্যতা করেছেন আল্লাহর ঠিক সেভাবেই পড়ুন করুন আর আল্লাহ বলছেন নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে দূরভূত করে দেয় আপনি গোপনে বেশি বেশি করে দান সাদাকা করুন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 আমি যেভাবে গোপনে পাপাচারে লিপ্ত হয়েছিলাম ঠিক তেমনি ভাবে এখন গোপনে তোমার ইবাদত করছি তোমার কাছে তোমার কাছে নিশ্চয় যারা তাদের প্রতিপালককে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও প্রতিদান। আল্লাহ তালা জাহান্ন সংক্রান্ত আলোচনার পর এই আয়াতটিকে উল্লেখ করেছেন চাচ্ছেন যারা নির্জন মুহূর্তে আল্লাহ তালাকে না দেখেও তাকে ভয় করে তারা জাহান্ন থেকে মুক্তি পাবে আর যারা থেকে মুক্তি পাবে তারা কোথায় যাবে নিশ্চয়ই তারা জান্নাতে যাবে আপনি কি মনে করেন তাদেরকে শুধুমাত্র একটি জান্নাত দেয়া হবে না যারা তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে গুনার থেকে বিরত থাকে তাদের জন্য দুটি জান্নাতের নিশ্চয়তা রয়েছে আল্লাহ তালা বলছেন আয়াতটি আমাদের অসংখ্য গুনাহ থেকে বিরত রেখেছে অসংখ্য পাপাচারের মাঝে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে এই আয়াতটি আমাদেরকে অসংখ্য গুনা থেকে বিরত রেখেছে নাফে রহিমুল্লাহ বলেন একবার আমরা আবদুল্লাহর রাজি আল্লাহ তাল্লাহর সাথে মদিনায় ঘুরতে বের হলাম পথি মধ্যে নাস্তা করার জন্য আমরা এক জায়গায় দস্তরখানা বিছিয়ে বসে পড়লাম এমন সময় আমাদের পাশ দিয়ে এক রাখাল যাচ্ছিল আবদুল্লিবনে অমর আল্লাহ তালানহ তাকে ডাক দিয়ে বললেন এসো আমাদের সাথে বসে নাস্তা করো রাখাল বলল না আমি এখন নাস্তা করব না কারণ আমি রোজা রেখেছি আবদুল্লিবনে অমরাদি আল্লাহ তাল্লু আশ্চর্যজনিত হয়ে বললেন মরুভূমির এত প্রখর রৌদ্রের মাঝেও তুমি রোজা রেখে ছাগল চড়াচ্ছ তোমার কষ্ট হয় না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 আমি আমার মালিকের কাছে যে না হয় মিথ্যে বললাম কি বলবো আমি আল্লাহ মুক্ত করলেন এবং ওই পালের মালিক বানিয়ে দিলেন প্রিয় ভাই ওবন দেখতেই পাচ্ছেন একজন রাখাল নির্জন মুহূর্তে কিভাবে আল্লাহকে ভয় করছিল সে আল্লাহর কাছে কি জবাব দিবে সে বিষয়ে চিন্তা করছিল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 আজকে তোমরা এই জান্নাতে শান্তিতে প্রবেশ করো আজকে তো চিরস্থায়ী তোমাদের এই জান্নাতে প্রবেশের দিন ফিহা তারা সেই জান্নাতে যা চাবে তারা তাই পাবে তাদেরকে তাই দেয়া হবে আল্লাহ তারপর বলবেন ওলা দইনা মজিদ এবং আমার কাছে রয়েছে তাদের জন্য আর অতিরিক্ত কিছু ওই না মজিদ এবং আমার কাছে রয়েছে তাদের জন্য আরো অতিরিক্ত কিছু পুরস্কার এই অতিরিক্ত পুরস্কারের ব্যাখ্যায় মুফসির কেরামগন বলেন্লাহ এই অতিরিক্ত পুরস্কার হচ্ছে আল্লাহর দর্শন লাভে ধন্য হওয়া হে সকল ভাই যারা গোপনে আল্লাহকে ভয় করে থাকেন যারা নির্জন মুহূর্তে থাকেন, আপনারা সুসংবাদ গ্রহণ করুন আপনারা সুসংবাদ গ্রহণ করুন আপনাদের চক্ষুগুলো আল্লাহর দর্শন লাভে ধন্য হবে প্রিয় ভাই বোনেরা আমরা যারা শান্তিতে জান্নাতে প্রবেশ করতে চাই আমাদের রবের দিদার লাভে ধন্য হতে চাই তাদের সকলে উচিত নির্জন মুহূর্তে বেশি বেশি করে আল্লাহকে ভয় করা